হ্যান্স ডিকশনারিতে সিরার যে অর্থ দেয়া হয়েছে তা হলো আচার ব্যবহার চালচলন মনোভাব জীবনযাত্রার ধরন সামাজিক অবস্থা প্রতিক্রিয়া কাজকর্মের ধরন ও জীবনী এই সবগুলোই সিরার অন্তর্ভুক্ত সিরাহ বলতে শুধুমাত্র মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের জীবনী বোঝায় না তা দ্বারা যে কোনো ব্যক্তির জীবনীকেই বোঝায় কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জীবনের সাথে সিরাস শব্দটি এত বেশি ব্যবহার করা হয়েছে যে সিরাহ বলতে অধিকাংশ সময়ে আমাদের নবীজি সাল্লাহ আলহ্লামের জীবনীকেই বুঝে থাকি সিরাহ বলতে যেহেতু যে কোনো ব্যক্তির জীবনচরিতকে বোঝায় আবু আকার রদিয়াল্লাহ আনহুর সিরা উমার রদিয়াল্লাহ আনহুর সিরা এভাবে বললেও ভুল হবে না এরপর আসা যাক সিরাহ অধ্যয়ন করার গুরুত্ব কেন আমাদের সিরাহ অধ্যয়ন করতে হবে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 আলী বিন আবি আলী রাজি নাতি আলী বিন হুসাইন বলেছেন আমাদেরকে যেভাবে কোরআন শেখানো হয়েছিল ঠিক সেভাবেই রসুল্লাহ সাল্লামের জীবনীও পড়ানো হয়েছিল অর্থাৎ সিরাহ তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে কোরআন অধ্যয়ন করার পিছনে তারা যেভাবে সময় দিতেন সিরার পিছনেও ঠিক একইভাবে সময় দিতেন সিরাহ অধ্যয়ন করা কেন এতটা গুরুত্বপূর্ণ তা অল্প চিন্তা করলেই বোঝা যায়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 মোহাম্মদ সাল্লু আলাইমকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মমিন হওয়া যাবে না সুতরাং রসুল্লাহ সাল্লাকে ভালোবাসা হলো ইসলামের একটি অংশ উমার ইবনুল খাত্তাব রাজিয়াল আনহু ছিলেন খুবই সৎ এবং স্পষ্টভাষী একজন মানুষ তিনি যা বলার সরাসরি বলে ফেলতেন একদিন তিনি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি নিজেকে সব চাইতে বেশি ভালোবাসি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 তারা তত বেশি তার সান্নিধ্য পেতে চাইতেন এবং তাকে তত বেশি ভালোবাসতেন উদাহরণস্ব বলা যায় আমার কথা তিনি ছিলেন একসময় রসুল্লা সাল্লা ঘোর শত্রু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও দুসমন্দের মধ্যে অন্যতম পরবর্তীতে একসময় তিনি মুসলিম হয়ে যান মৃত্যুসজ্জায় তিনি হঠাৎ কাঁদতে শুরু করলেন পিতাকে মৃত্যুসজ্জায় কাঁদতে দেখে ছেলে আবদুল্লাহবিন আমার বলেন বাবা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 যেখানে রসুল্লাহ সাল্লাহ আপনাকে এই সুসংবাদ দিয়েছেন সেখানে আপনি মৃত্যুর পূর্বে এভাবে কান্নাকাটি করছেন কেন আমার ছেলের দিকে ফিরে তার কথা বলতে শুরু করলেন তার ভাষায় আমি জীবনের তিনটি পর্যায় অতিক্রম করেছি জীবনের প্রথম ভাগে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তার প্রতি আমার বিদ্বেষ এতটাই তীব্র ছিল যে তাকে যে কোনোভাবে পাকরাও করে হত্যা করার ব্যাপারে আমি ছিলাম বদ্ধপরিকর এটাই ছিল আমার অন্তরের আকাঙ্ক্ষা তীব্র বাসনা যদি সে সময় আমি মারা যেতাম তাহলে নিশ্চিতভাবেই আমার স্থান হতো জাহান নামে কিন্তু এরপর আল্লাহ তালা আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা ঢেলে দেন আমি রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললাম হে মোহাম্মদ আমি মুসলিম হতে চাই আপনার হাত বাড়িয়ে দিন আমি আপনার কাছে বায়াত দিব কিন্তু মুহাম্মদ সাল্লাই যখন হাত সামনের দিকে বাড়ালেন তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম রসুল্লাহ সাল্লু আলাইস্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে বললাম আমার একটি শর্ত আছে রসুল্লাহ জানতে চাইলেন কি শর্ত আমি বললাম আমাকে ক্ষমা করে দেয়া হোক এটাই আমার শর্ত আমর ইবনে আস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট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 এই হাদিসটি এখানে শেষ নয় এরপর আরো কিছু অংশ আছে কিন্তু এই হাদিস থেকে প্রাসঙ্গিক বিষয় হল যে নবীজি সাল্লা আলাইস্লামকে আমর ইবনাল আস এক চরম শত্রু বলে গণ্য করতেন সেই মোহাম্মদ সাল্লা কাছে যখন গেলেন তাকে জানলেন তখন তিনি হয়ে গেলেন তার সবচেয়ে প্রিয় মানুষ সুলহাল হুদাইবিয়া অর্থাৎ হুদাইবিয়া সন্ধির সময় মক্কার কোরাইশরা একে একে বিভিন্ন প্রতিনিধি রসুল্লাহ সাল্লা আলাইস্লামের কাছে পাঠায়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 মুহাম্মদ সাল্লাহ আলিয়া নাম পৃথিবীর বুকে সর্বাধিক উচ্চারিত নাম পৃথিবীর বুকে এমন কোনো জায়গা নেই যেখানে তার নাম উচ্চারিত হয় না প্রতিটি সেকেন্ডে মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও অন্তত একজন মুহাজিনের মুখে তার নাম প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে ইলাহা মুহাম্মদ শব্দের মানে হল প্রশংসিত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 কন আব উকুম অবন উকুম ইকুম অজ্বুকুমু আশি রুকুম অুকরফুমু হি জুতৌন কদহ ও সুতন আহ্ব ইল্লি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 এবং নিজের মাঝে প্রকৃত নৈতিকতা ও উন্নত চরিত্রের বহিপ্রকাশ দেখতে চায় তবে সে যেন রসুল্লাহ সাল্লা আলাইস্লামের পথ অনুসরণ করে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম ছিলেন খোলক বা আখলাকের প্রতিরূপ তার মাঝে যাবতীয় অসাধারণ গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল তাই শ্রীরাধ্যয়ন করার মাধ্যমে তাকে আরো বেশি করে অনুসরণ করা সম্ভব পরের পয়েন্ট কোরআনকে অনুধাবন কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো অহি অহিনাজিল হওয়ার সময়কার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল নয় যেমন আখিরাত সম্পর্কিত সমূহ পরিবেশ পরিস্থিতি যাই থাকুক না কেন এই আয়াতগুলো সব সময় স্বতন্ত্র থাকে আবার কোরআনে এমন কিছু আয়াত রয়েছে যেগুলো অবতীর্ণ হয়েছিল রসুল্লাহ সাল্লাই এর সময়ে সংঘটিত কোনো ঘটনাকে কেন্দ্র করে তাই দেখা যায় যে কিছু আয়াত ঘটনার পূর্বে নাজিল হয়েছে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 আল্লাহাল তার রসুলকে প্রতিটি পদে সঠিক পথে পরিচালনা করেছেন সুতরাং সাল্লাই জীবনে যা কিছু ঘটেছে তা কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনা বলে সমষ্টি নয় বরং এই সকল ঘটনা ছিল আল্লা সুবহানার পরিকল্পনার অংশ যাতে দিন ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার সময় এসব ঘটনা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যে সব ধাপ অতিক্রম করেছেন সেগুলো সম্পর্কে জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ একই সাথে দাওয়াতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামের যেসব পর্যায়ে পার করেছেন সেগুলোও খেয়াল রাখতে হবে রশিদ রিদা বলছেন মৌখিক নির্দেশনা কখনোই ফল বয়ে আনবে না যদি না হাতে কলমে শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকে সিরা সাহাবাদেরকে শিখিয়েছিল কোরআনের শিক্ষা কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা যায় সিরা তাদেরকে ন্যায় ও মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা দেয় কোরআন ও সুন্না হচ্ছে মৌখিক নির্দেশ আর সিরা হলো সেই নির্দেশের বাস্তব প্রতিফলন অন্যান্য নবী রসুলদের সিরা সংরক্ষিত নেই কিন্তু মুসলিমদের কাছে কোরআন সুন্নার পাশাপাশি রসুল সাল্লাম আল্লাহ সাল্লামের সিরাও সংরক্ষণ করা আছে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 অবশেষে তিনি রাসুল্লাহ সালামের কাছে বরং সাদা সুতা বলতে এখানে দিগন্তে উথিত সূর্যের প্রথম আলোকে বোঝানো হচ্ছে অর্থাৎ আয়াতটির বাস্তব প্রয়োগ কি হবে তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিকে শিখিয়ে দিলেন সুতরাং বোঝাই যাচ্ছে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 আল্লাহ তালার ইবাদত করার জন্য জমায়াত আল্লাহ তালাকে স্মরণ করার জমায়েত আর যে জমায়েতে আল্লাহকে স্মরণ করা হয় ফেরেশ তারা সে জমায়েত ঘিরে থাকেন আল্লাহ বলেন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 মুসলিমদের আনুগত্য হল আল্লাহ এবং তার দিন ইসলামের প্রতি তাই সারা বিশ্বে ছড়িয়ে থাকা মুসলিম ভাই বোনদের খোঁজ খবর ব্রিটিশ মুসলিমের উদ্বিগ্ন থাকা উচিত প্রতিটি আমেরিকান মুসলিমের উচিত কাশ্মীরের ঘটনার প্রতি লক্ষ্য রাখা মুসলিম বিশ্বের প্রতিটি কোনে কি ঘটছে সে ব্যাপারে মুসলিমদের এমনভাবে উদ্বিগ্ন হওয়া উচিত যেন তার নিজের বাড়িতেই ঘটছে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 যার মতো দ্বিতীয় আর কোন কিতাব রচনা করা সম্ভব হয়নি এবং হবেও না এমন নজির রয়েছে ভুরি ভুরি রসুল্লাহ সাল্লা আলাহিস্লামের জীবনে অনেক অবিশ্বাস্য ঘটনা আছে যেগুলোর একটি মাত্র ব্যাখ্যায় গ্রহণযোগ্য আর তা হলো তিনি আল্লাহর নবী আল্লাহ তাহাই এই মুজিজা বা অলৌকিক ঘটনাগুলো ঘটিয়েছেন রসুলুল্লাহ সাল্লাহাম যা অর্জন করেছিলেন তা আল্লাহ তাল্লা সাহায্য ছাড়া কোনো মতে অর্জন করা সম্ভব হতো না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 এরপর তিনি আরো বলেছেন দুনিয়াবী ও আধ্যাত্মিক উভয় পর্যায়ে মুহাম্মদ সাল্লা আলাইস্লামের অসাধারণ প্রভাব দেখে আমি তাকে মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে বাছাই করেছি মাইকেল হার্ট সত্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন মুহাম্মদ সাল্লা আলাইসাল্লাম যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানব তাতে কোনো সন্দেহ নেই এরপর তিনি পাঠকদের কাছে এই বলে ক্ষমা চেয়েছিলেন যে আমার কিছুই করা ছিল না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 তার জীবনের যে কোনো একটি দিকই তার সেরা হওয়ার জন্য যথেষ্ট এখানে মনে রাখা জরুরি যে সিরা হচ্ছে আল মুস্তাফার কাহিনী মুস্তাফা মানে হল যাকে বাছাই করা হয়েছে আল্লাহ সুফলা তাকে সবার মধ্য থেকে বাছাই করেছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল মুস্তাফা আল খালকি তিনি আল্লাহ তালা সমগ্র সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত সিরা সিরাশাস্ত্র ও হাদিস শাস্ত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে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 ইমাম আহমদ ইবেন হাম্বালের সময় খিলাফাত প্রতিষ্ঠিত ছিল তাই কোন হুকুম আহকাম ধার্য করার জন্য তারা রাসলাসাল্লাহামের সিরাহ অধ্যয়ন করতেন না বরং সিরাহ থেকে সাধারণ শিক্ষা লাভ করতেন বিশেষ কোনো হুকুম বা মাসালা নয় কারণ দীন ইসলাম তখন প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল কিন্তু বর্তমান সময়ে ব্যাপারটা ভিন্ন কিভাবে দাওয়া করতে হবে ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হলে কি কি পর্যায়ে অতিক্রম করতে হবে এসব বিষয়দের জানার জন্য অবশ্যই সিরাহ অধ্যয়ন করতে হবে তাই সিরা একটি ফিকর শাস্ত্রে পরিণত হয়েছে এই কারণে তারা বলেন যে হাদিসের নিয়ম কানুনগুলো সিরার ক্ষেত্র প্রয়োগ করা উচিত উদাহরণস্বরূপ সিরা নিয়া নামক বইটিতে প্রয়োগ করা হয়েছে ক্ষেত্রে তারা বিভিন্ন হাদিস গ্রন্থ যেমন বুখারি মুসলিম সুনান আবু দাউদ প্রভৃতিতে সিরা সম্পর্কিত যেসব হাদিস রয়েছে সেগুলো একত্রিত করেছেন এবং এর উপর ভিত্তি করেই রাসুল্লাহ সাল্লা সাল্লামে সিরা রচনা করেছেন অর্থাৎ পূর্ববর্তী আলিমদের রচিত সিরা যেমন সিরাতে ইবেন ইসাহ সিরাতে ইবেন হিসাম ইত্যাদি থেকে সাহায্য আর বদলে তারা বিভিন্ন হাদিস গ্রন্থ সমূহের সাহায্য নিয়েছেন সাইদ হাওয়া হাদিসের উপর ভিত্তি করে আসাসুল সোনা নামক একটি বই লিখেছেন এরকম আরও কিছু বই রয়েছে যেগুলো এই রীতি অনুসরণ করেছে এদিক দিয়ে ইবেন কাসির অন্যান্য সিরা গ্রন্থ থেকে বেশ আলাদা কারণ ইবেন কাসির পূর্ববর্তী আলিমদের রচিত সিরা বই থেকে যেমন তথ্য সংগ্রহ করেছেন ঠিক তেমনি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 অরিজিনাল কিন্তু পরের সেটা সংগ্রহ করেন সংরক্ষণ করেন এবং সম্পাদন করেন এবং আমরা এখন যে সিরাতে দেখছি সেটা মূলত ইবিন ইসাহের উপরে ভিত্তি করে লেখা এবিন হিসাম রহেমাহুল্লার পুরো নাম হচ্ছে আবু মুহাম্মদ আব্দাল মালিক এবেন হিসাম এছাড়াও এখনকার যুগের কিছু বিখ্যাত আলিমদের সিরা সম্পর্কিত কিছু কন্ট্রিবিউশন থেকে আমরা জানার চেষ্টা করব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 আমাদের ইমান দুর্বল আমাদের আমল নরবরে তাই আমাদের এই অধপতিত অবস্থা মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই এই কারণে আজকের বেশিরভাগ মুসলিম সিরাত পরে উপভোগ করে কিন্তু সিরাত থেকে কোনো শিক্ষা নেয় না এটাকে নিছক গল্প উপন্যাস বা কাব্য কাব্যকথা মনে করে তাই তাদের কাছে আল্লাহ রসল্লা সিরাতের সাথে হ্যারি পটার কিংবা আলিফ লাইলার কার্যত তেমন কোনো পার্থক্য থাকে না এই ধারণাটা সত্য নয় সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে স্থির অধ্যয়ন করলে এ ফুল ভেঙে যাবে আমরা দেখি সপ্তম শতাব্দীতে মুসলিমরা যে সভ্যতার জন্ম দিতে সক্ষম হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসের সেরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর খোলাফায় রাশিদিনরা গড়েছিলেন সেই সভ্যতার দেয়াল সেই সভ্যতার ছাদ ইসলামী সভ্যতার উত্থান কোনো র্যান্ডম ঘটনা নয় সভ্যতার উত্থান পতনের পিছনে কিছু সুনির্দিষ্ট নিয়ম আর সূত্র আছে এমনি এমনি কিছু ঘটে না প্রকৃতি ইতিহাস সমাজ বিজ্ঞান যেমন কিছু ধরা বাধা সূত্র আছে তেমনি দিন কায়মেরও কিছু নির্দিষ্ট সূত্র আছে যেগুলো আল্লাহ সুবহান ওয়া তালা নির্ধারণ করেছেন আল্লাহ রসুল সাল্লা আলাইস্লাম ও সাহাবারা সেই সূত্র ধরে এগিয়েছিলেন আর তাই আল্লাহ তাদের হাতে দিয়েছিলেন দুনিয়ার কর্তৃত্ব তাই আমরা যদি সেই সাফল্য পেতে চাই তাহলে আমাদের কো আল্লা রসুল সাল্লাম ও শাহাবাদের রেখে যাওয়ার সেই ব্লু প্রিন্ট ফলো করতে হবে এর কোন বলুন আল্লাহর আনুগত্য করো ও রসুলের আনুগত্য করো অতপর যদি তোমরা মুখ ফেরিয়ে নাও তবে তার উপর নেস্ত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর নেস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী তোমরা যদি তার আনুগত্য করো তবে সৎ পথ পাবে রসুলের দায়িত্ব তো কেবল সুস্পষ্ট পৌঁছে দেয়া সুর আয়াত চুয়ান্ন এই আয়াতটি বলছে মুসলিমদের সফলতার সূত্র হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য তার দেখানো পথ চলা পরে দুই আয়তে আল্লাহ তাল আরো বলছেন লয়লিফিল অস্তফল দীন মি কবলি হিংয়ি নুম দীন হুম ওলয়ুম কিনি নুম দীন হুম্লিউ হুম ওলয়ু مِنْ بَعْدِ হুম বৌফিহিম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 ভেবে দেখুন আল্লাহ রসুল সাল্লাহের কথা আল্লাহ কি চাইলে পারতেন না এক্লাহ থেকে মদিনায় পৌঁছে দিতে যেভাবে সাত আসমান পর্যন্ত আল্লাহ রসুলকে ভ্রমণ করিয়েছিলেন না হিজরতের সময় এমনটি হয়নি হিজরতের সময় আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল বিপদের মুখে পড়তে হয়েছিল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 ত্যাগ স্বীকার এটাই হল মুসলিম জাতির জন্য আল্লাহ তালার বেঁধে দেয়া নিয়ম আর তাই এই সিরা সিরিজকে নিছক সাহিত্য চর্চা হিসেবে নিলে চলবে না বরং সিরা হল আমাদের চলার পথ আমরা যদি মনে করি এই কাহিনীগুলো কেবল কাহিনী মাত্র তাহলে আমাদের সিরাহ পরা নিরর্থক আমরা যদি মনে করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে যা কিছু ঘটেছে সেগুলো শুধু সে সময়ের জন্য প্রযোজ্য তাহলে আমাদের সিরা পরা অর্থহীন सीरा उद्देश्य रसुल्लाई मीडिया অথবা ফেসবুক পেজ ডব ডুড মিডিয়া অথবা ইউটু চ্যানেল ডবল ডবল মিডিয়া